দ্য লিটল ম্যাচ গার্ল আজকের গল্প খুব বেশি পুরনো নয় এক শহরে থাকত একটি ছোট্ট সুন্দরী মেয়ে সেই দিনটা ছিল নতুন বছরের সন্ধে আর মেয়েটি রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিল হাতে ছিল বান্ডিল বান্ডিল কাটির বাক্স আরো কয়েকটা দেশলাইয়ের বাক্স ছিল ওর অ্যাফরনের পকেটে আচমকাই বরফ পড়তে শুরু করল যা ওর মাথার চুল ঢেকে দেয় আর ওর সুন্দর পেঁচানো চুলগুলিও ও সকাল থেকেই হাঁটছিল কিন্তু একটাও দেশলাই কাঠির বাক্স বিক্রি করতে পারেনি রাস্তা দিয়ে যারা হেঁটে যাচ্ছিল ও সবাইকে দেশলাই নিতে বলে কিন্তু কেউ একটাও একটা না কারণ সবাই নতুন বছরের সন্ধের আনন্দে হেঁটে যাওয়ার সময় মেয়েটি অনেক দোকান দেখতে পায় যা কেক এবং বিভিন্ন ধরনের খাবারে ভর্তি ছিল ও অনেক রেস্তোরাঁ দেখতে পায় যেখানে মানুষ বসে নানা রকম খাবার খাচ্ছিল এবং তাদের টেবিলে জ্বলছিল মোমবাতি মেয়েটিরও প্রচন্ড খিদে পেয়েছিল কারণ সকাল থেকে ওর পেটে কিছুই পড়েনি ও খাবারের দিকে আর না তাকিয়ে সামনে হাঁটা শুরু করে ও ঠান্ডায় কাঁপতে থাকে যেহেতু রাত হয়ে গেছিল আর কনকনে ঠান্ডাও পড়েছিল ওর হাঁটতেও খুব কষ্ট হচ্ছিল কারণ ও খালি পায় দিনের বেলা বাড়িতে ও যখন অসুস্থ ঠাকুমার পাশে বসেছিল তোমার মুখ যেন না দেখে যা যা শোনা মা না হলেও আবার তোকে মারবে আমার খুব খারাপ লাগে এরকম একটা নিষ্ঠুর ছেলের মা আমি না আমি যাবো মেরি কয়েকটা দেশলাই ওর এপ্রানের পকেটে পুরে নেয় মায়ের স্লিপারটা পরে আর বেরিয়ে যায় ও সম্পূর্ণ চেষ্টা করে যাতে মানুষ ওর থেকে দেশলাইয়ের বাক্স কেনে কিন্তু কেউই কেনে না সন্দেহ হয়ে আসছিল আর মেরির খুব খিদেও পেয়েছিল কিন্তু ওর মনে পড়ে যায় বাবা কি হুমকি দিয়েছিল তাই ও আবার হাঁটতে শুরু করে রাস্তার একটা কোনা ঘুরতেই ও একদল মানুষের সামনে পড়ে আর ধাক্কা খেয়ে পড়ে যায় একটা জুতো ছেড়ে গেছে ও আরেকটা জুতো খোঁজে এবং দেখে ওটা ড্রেনের মুখে আটকে রয়েছে ওটাকে ট্রেনে বার করতে পারে না তখন মেরি ঠিক করে খালি পাই হাঁটবে হেটে এগোনোর আগে ও দেখে নেয় দেশলাইয়ের বাক্সগুলো ঠিক আছে কিনা রাস্তায় ও অনেককে দেখে কিন্তু কেউই ওর দেশলাই কেনে না ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় ও দুটো বাড়ির মাঝে একটা কোন ঠিক করে ওখানে কিছুক্ষণ বসবে ঠান্ডা ক্রমশ বেড়েই চলছিল মেয়েটা দেশলাইয়ের এর বাক্স হাতে নিয়ে ভাবছিল আমি যদি একটা দেশলাই কাঠি জ্বালাই তাহলে একটু গরম ভাব পাবো। আবার ওর বাবার কথা মনে পড়ে যায় বাবা যদি জানতে পারে টুকরোতে ঘষে সেটা জ্বালায় আর কি অসাধারণ কাণ্ড কাঠি লোহার স্টোভে পরিণত হয় মেটা গরম ভাব পায় ও নিজের হাতটা স্টোভের সামনে ধরে যাতে গরম ভাবটা নিতে পারে খুব খুশি হয় কিন্তু কিছুক্ষণ পরেই একটা বরফের কণা কাঠির ওপর পরে আর আগুনটা নিভে যায় তারপর আবার দেশলাই এর বাক্স বার করে তার থেকে আরেকটা কাঠি নেয় এবং ওর পেছনে থাকা দেওয়ালে বসে আরেকবার জ্বালিয়ে দেয় আহ অবাক কাণ্ড ও দেওয়ালের ওপারে কি আছে সেটা এপারে বসে দেখতে পায় ঘরের ভেতরটা খুব সুন্দর ছিল এবং সুন্দর করে সাজানো আগুন জ্বলছিল আলো জ্বলছিল আর তার সাথে অনেক মোমবাতিও জ্বালানো ছিল পরিবারের লোকজন বসে নানান রকম খাবার খাচ্ছিল এবং ওর সাথে কেক ও ছিল আর পরিবারের সব লোকজন বসে গল্প করছিল আর কিছু একটা নিয়ে আলোচনা করছিল ওই খাবার টেবিলে মেরি মাংস দেখতে পায় যা টেবিলে একটা প্লেটের ওপর রাখা ছিল আচমকাই ওই মাংসটা মেরিকে আকর্ষণ করে আর মেরি চমকে যায় তারপরেই ও দেখে ওই মাংসটা ওর দিকে এগিয়ে আসছে যেহেতু ওর খুব খিদে পেয়েছিল ও মাংসটা ওর দিকে এগিয়ে আসতে দেখে খুশি হয়ে যায় মাংসটা দেওয়ালের কাছে চলে আসে মেরি এবার প্রায় দেওয়ালের কাছে হাতটা দিতেই যাবে ওই মাংসটা নিতে ঠিক সেই মুহূর্তেই কাঠি নিভে যায় আর সবকিছু নিমেষের মধ্যে উধাও হয়ে যায় এবার ও দেওয়ালের উপরে থাকা জিনিস আর দেখতে পাচ্ছিল না মেরি খুবই হতাশ হয়ে পড়ে ও আকাশের দিকে তাকায় এবং কাছে করে খুব অসুস্থ আছে তার মানে কি আমি হারালাম হ্যাঁ শোনাম্মা আমি এসেছি তোমার জন্য মেরি ঠাকুমাকে দেখে খুবই খুশি হয়ে যায় কিন্তু পরমুহে ভয় পেয়ে যায় এই ভেবে যে ঠাকুমা উধাও হয়ে যাবে ওর সঙ্গে সঙ্গে দেশলাইয়ের বাক্স থেকে অনেকগুলো কাঠি বার করে এবং জ্বলন্ত কাঠির সাথে জ্বালিয়ে নেয় বড় একটা আলো দেখা যায় সূর্যের আলোর মতো উজ্জ্বল আলো সেই রাতে ওই মুহূর্তে মেরি আর ঠাকুমার চারপাশে উজ্জ্বল আলোর একটা রেখা তৈরি হয় মেরি তখন ওর ঠাকুমার দিকে তাকায় ঠাকুমাকে খুব সুন্দর দেখাচ্ছিল নতুন সাদা রঙের গাউন পরে ঠাকুমা হাসি মুখে মেরির দিকে তাকিয়েছিল আর তাকে কাছে টেনে নেয় ওরা দুজনেই উপরে উঠতে শুরু করে মেরি এত খুশি হয়ে যায় যে হাততালি দিতে শুরু করে এখন তোমার কেমন লাগছে সোনা মেরির মুখে একটা নিষ্পাপ হাসি ছিল আর সূর্যের আলো পড়ে ওর মুখটা একেবারে ফুটে উঠেছিল বহু মানুষ ওর চারপাশে ভিড় করে দাঁড়িয়ে মেরিকে দেখছিল যে দুটো বাড়ির মাঝে একটা কোনায় বসেছিল सबारो देखे खूबी माय है